আবদুল্লাহ ইবনু মালিক রাজাহ নুহতে বর্ণিত যে নাবী সাল্লাহ আল সাল্লাম সালাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন এমনকি তার বগলের শুভ্রতা দেখা যেত লাইস রহমতুল্লা আলাহি বলেন জাফর ইবনু রাবিয়াহ রহমতুল্লা আলহি আমার নিকট অনুরূপ বর্ণনা করেছেন